আনাস ইবনু মালিক রাজি আলাহ তালাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আল্লাহ সাল্লাম ছাগল থাকার স্থানে সালাত আদায় করেছেন রাবি বলেন অতপর আমি আনাস রাজিয়াল্লাহ তালাহুকে বলতে শুনেছি যে মসজিদ নির্মাণের পূর্বে নাবি সাল্লাহ আলহি সাল্লাম ছাগলের খোয়ারে সালাত আদায় করেছেন